ذُو مِرَّةٍ فَاسْتَوَى وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَى ثُمَّ دَنَا فَتَدَلَّى فَكَانَ قَارِبَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى أَفَتَمَعْرُونَهُ عَلَماً مَا يَرَى ولقد رآه نزلة أخرى عند صدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى الصدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رآ من آيات ربه الكبرى সম্মানিত হাজার শুরু করছি মেহরাজের কিছু কাহিনী কিছু ঘটনা আছে খুবই গুরুত্বপূর্ণ এই সুরার মধ্যে একটি সজদার আয়াতও আছে সেই আয়াত যখন নবী করিম সাল্লি সাল্লাম করছিলেন মাক্কা শরীফে এই আয়াতটি মক্কা শরীফে অবতীর্ণ এই সূরাগুলো মক্কা শরীফে অবতীর্ণ হয় এই সূরাটি সেখানে সিজদার আয়াত আসলে তিনি এই সিজদা এই করতে থাকলেন এবং যখন সিজদার আয়াত আসলো ফাসাজাদা النবী صلی اللہ علیہ وسلم وسجد من خلفه الا رجلا رايتوه اخذ كف من تراب فسجد عليه فرايته بعد ذلك বোখারি চলে গেলেন এবং সেখানে ওনার সঙ্গে যে সমস্ত মুসলিমরা ছিলেন তারাও সবাই শেষদায় চলে গেলেন তাদের ভিতরে ওখানে একজন লোক ছিল সে ব্যক্তি সেজায় গেল না সবাই সেজায় যাচ্ছে সে কি করবে সে হাতের মধ্যে কতগুলো আর কোন কোন আয় এসছে তার নাম এসেছে অন্যটা ওতবা এবনে রাবিয়া দুইজনে অবশ্য কাফির হিসাবে মারা গিয়েছে এই বৈশিষ্ট্য অনেকগুলোই আছে তার মধ্যে মেয়েরাজের কথা আছে আমরা ইনশাল হয়তো কালকে আগামী সপ্তাহে তারপরের সপ্তাহে মেয়েরাজের বিষয়গুলো এই সুরায় যেভাবে এসেছে আমরা কাছে থেকে জানার সুযোগ পাব বেজ আমরা এই মেয়েরাজের কথা বলার আগে এখানে এসেছে কসম দিয়ে আল্লাহ তালা সুরাকে শুরু করেছেন ওয়ান নাজমি ঈদ আহ আল্লাহ নাজমের কাসম করেছেন যখন নজমটি পতিত হয় পড়ে যায় বা নিচে আসে নিচের দিকে আসে এখন এর নাজম কি জিনিস এর অর্থ হল তারা স্টার এখন এই তারার কথা যে এসেছে এই তারা বলতে সকালবেলায় তারা যখন সূর্য উঠার সাথে সাথে আলোর পড়ার সাথে সাথে গায়েব হয়ে যায় সেই জন্য আল্লাহ তালা সেটাকে মিন করেছেন কি না তফশিরে এটাও এসেছে অর্থাৎ সকাল বেলার কসম করেছেন আর্লি মর্নিং এর কসম করেছেন আল্লাহ তালা এটা একটা অর্থ এসেছে আরেকটা হচ্ছে এই নাজমের অর্থ এসেছে যে তারাগুলোকে আল্লাহ তালা অগ্নিশলাকা হিসাবে নিক্ষেপ করেন ফেরস তারা শয়তানগুলো জিনগুলো যখন আসমানে উঠতে যায় আল্লাহ তালার ফয়সালা যেগুলো করতে চান ফেরস্তাদের সঙ্গে যে হুকুমগুলো দেন তারা এগুলো কার্যকরী করার জন্য যে আলোচনা করে চুরি হয়েছে, যে যে অগ্নি অগ্নিসা আল্লাহ নিক্ষেপ করেন ওগুলোর কসম করেছেন কি এই ব্যাপারে একটি স্পেসিফিক ঘটনা আছে যখন নবী করিম সাল আলিয়া সাল্লামের পৃথিবীতে আসা হয়ে গেল এবং ওনার নবুরত প্রাপ্তির সময় ঘনিয়ে আসলো তখন আরবরা দেখলো। দেখলাকিম জন্মের আগে বেশ কিছু তারা শুধু জমিনের দিকে পড়ে শুধু ছুটছে উল্কা যেটা আমরা বাংলাদেশে বলে থাকি তাই না উল্কা পতন ঘটেছে উল্কা নিক্ষিপ্ত হয়েছে এটাকে ইংলিশে কি জানি বলে ইংলিশে দেখতাম দেখা যায় কম অন্ধকারে হাটে থেকে আমি নিজে দেখেছি তারা পড়ে গেল মনে শু করে তারা পড়ে গেল। কিন্তু আপনি গিয়ে খুঁজে কিছু পাবেন না এটা অগ্নিশলাকা আল্লাহ তালা শয়তানগুলোকে নিক্ষেপ করে যখন এরকম বেশি করে পড়া শুরু করে দিল নবী করিম সাল্লা জন্মের আগে আরো লক্ষ্য করল বেশ তারা পড়ছে তারা চিন্তিত হয়ে গেল যে না এটা তারা এখন ফাইন্ড আউট করতে হলে তারা কোথায় যাবে বলেন তো বড় আলেম আসে নাকি ওই সময় এইগুলো এলএম দিনের খোঁজ খবর নাই এগুলো কিছু জানতে হলে তারা কোথায় যেত জানেন জাদুকরদের কাছে জাদুকর যারা বা গণক কাহেন যারা গণনা করে ভবিষ্যৎ গনে বলে আমাদের দেশে তাদেরকে কি বলা হয় গণক আরেকটা কি নাম জানি আছে জ্যোতিষী জ্যোতিষী এই জ্যোতিষীরা আমাদের দেশের প্রফেসর হাওলাদাররা হাত গণেন পাও গণেন কি কি গণেন আর গনার জন্য বসে থাকেন মানুষের ভাগ্য গণেন ভাগ্য গণনা করেন তো এরকম আরব দেশে এই জাহিলিয়াত খুব বেশি ছিল তারা চলে গেল একটা বলে ছোটমাট ছোট খাটো গণকের কাছে গিয়ে লাভ নাই বড় জ্যোতিষী একটা করেছেন যে তারা একটা বড় গনক জ্যোতিষী আবিষ্কার করলো সে ছিল অন্ধ পাকা একেবারে খুব পাকাপোক্ত জ্যোতিষী আরকি তাদের হিসাবে কেন ইবির হাওয়া দেশে এরকম কোনো আচানক ঘটনা ঘটলে তারা তার কাছে ব্যাখ্যার জন্য যেত আর জ্যোতিষীরা ব্যাখ্যা যা দেয় সব ঠিক থাকে কিনা এরা অনেক কিছু ঠিক থাকে না দুই ঘটনা ঠিক ঠিক থাকে মাঝে হয়। এই কারণে ওই যে শয়তানগুলো আসমান থেকে খবর এনে চুরি করে খবর এনে আনতে গিয়ে অগ্নিশলাকা খেয়ে মরে যায় মরার আগে ফলোইং গানকে বলে যায় এরকম দুই একটা খবর চুরি করা খবর গণকের কাছে থাকে আগামী বছর কি ঘটতে যাচ্ছে এই ঘটনা কবে ঘটবে এইরকম দুই চারটা চুরি করা ঘটনা থাকে তো মাঝে মাঝে তারা চুরি করা এরকম দুই চারটা ঘটনা বলে যেগুলো লোকদের কাছে সত্য প্রমাণিত হয় আর মেজরিটি ঘটনা শয়তানগুলো নিজেই অনেক মিথ্যা কথা যোগ করে তাদেরকে আগাম খোঁজ খবর দিয়ে দেয় সব অনেকগুলোই মিথ্যা থাকে এই গণকদের জ্যোতিষীদের সত্য খবরটাকেও বিশ্বাস করতে নেই এবং তাদের কাছে যেতে নেই যে সত্য আসে কিনা একটু চেক করে দেখি না এরকম করতে যাওয়াও নিষেধ একটু জাস্ট চেক করে দেখি ডাবল চেক করি একটু করতে গেলেও হয়ে যাবে জ্যোতিষীরা যদি কোনো সত্য ইনফরমেশন দাও এটাও মিথ্যা মানে করতে হবে এর উপরে কোন করা যাবে না এবং শুনতে যাওয়া যাবে না তো তারাই বড় এই যে কাহন আসে তার কাছে গেল জ্যোতিষী তাকে জিজ্ঞেস করলে ব্যাপারটা কি তখন সে তো অন্ধ চোখে দেখে না সে তখন জিজ্ঞেস করে দেখল উলদুরুল বুরুজ আল ইসন আসার সে বলল যে বড় বড় বারোটা তারা থাকে আসমানে এগুলো সব ঠিক আছে কিনা রাত্রেবেলা গুনে দেখো এগুলো যদি ঠিক থাকে তাহলে দুনিয়া এখনো ঠিক থাকবে আর যদি এগুলোর কোনো একটা ছুটে যায় বা এগুলো চলে যায় তাহলে মনে করবে দুনিয়া চলে যাওয়ার সময় হয়ে গেছে কে আমার চলে আসছে যদি দেখো না সব বলে ঠিকই আছে একটাও ছুটি যায়নি কমেনি তাহলে মনে রাখবে এত তারা যখন ছুটছে এত অগ্নিশলাকা যখন পতিত হচ্ছে উল্কা পড়ছে এমন একটা মহা কিছু অচিরেই ঘটবে কিছু একটা লঙ্কা ঘটে যাবে পৃথিবীতে তারা এটার অপেক্ষায় ছিল যে আল্লাহ তালা নবী করিম সাল্লামকে নবু উদ্যান করলেন ওনার জন্ম হয়ে গেল শাসক তিনি নবী হিসাবে ওনার এই এসে গেল তখন আরবরা বলল ও এইটাই জ্যোতিষীর কাছে বড় খবর ছিল কারণ আসলে হলো যে নবী করিম সাল্লা জন্ম হচ্ছে এই শিশু একদিন নবী হবে এই খবর যদি জিনেরা পেয়ে যায় আর গনকের কাছে এই খবর দিয়ে দেয় তাহলে গণকের কাছ থেকে খবর নিয়ে কাফের শক্তিরা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শিশু অবস্থায় কতল করে ফেলবে নৌবোদ পাওয়ার আগে ওনাকে কতল করে ফেলবে এই খবর আল্লাহ করতে গেলে আল্লাহ করে আল্লাহ বলছেন যে ওয়ান ইদা হাওয়া ওই যে তারকাগুলো যখন পতিত হয়েছিল জমিরে পড়ে যাচ্ছিল তোদেরকে আঘাত করছিল সেই তারকার কথন করে কারণ সেই তারকাটা একটা মহাকাণ্ডের খবর নিয়ে এসেছে এই জন্য এত মহা বিশাল আল্লাহ নবীকে পাঠানো দুনিয়াতে পাঠানো এটা ছোট খবর নাকি এটা একটা বিশাল খবর না সমস্ত এই খবরটা থেকে পৃথিবীতে আর বড় খবর কি আছে সেই খবরের কসঙ্গ আল্লাহ তালা করে বলছেন এরপরে এই উপলক্ষ্যে ইমাম কর্তবী আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা বলেছেন একটি ঘটনার কথা বলেছেন ওতবা ইবনে আবি আহাব আবি আহাব তো আল্লাহ নবী কিরকম দুঃশন ছিল আপনাদের জানা আছে এই আবুল এক ছেলে ছিল তার নাম ছিল ওতবাহ কাছে এক মেয়েকে বিয়ে করেছিল এই তাহলে আবুল্লাহাব নবী করিম সালামের বিয় আর তার ছেলে নবী করিম সাল্লা দামান কিন্তু দুর্ভাগ্য তাদের তখন নবী করিম সালামের এই নবুয়ের খবর আসলো তার বাবা আবুল্লাহাবুজা ইসাম এখন আবুল্লাহাব তার ছেলেকে নিয়ে সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করার জন্য একবার রওনা হচ্ছিল তখন তারা রিসন নিল যে মহাম্মদ সাল্লা সঙ্গে তাদের যে সম্পর্ক কেটে ফেলবে। কারণ আল্লাহ নবীর সঙ্গে তারা সম্পর্ক রাখবে না শ্বশুরের সম্পর্ক রাখবে না জামাতা আসলো নবী করিম সাল্লা কাছে যাবো বলল লাহাম্মদালা উ দিয়ান না আমি মুহাম্মাদের কাছে যাবো তাকে আমি কিছু কষ্ট দিয়ে ছাড়ব এই নবুগতের কাজ করার জন্যে দায়িত্ব পালনের জন্য তার প্রতি সে প্রকাশ করবে সে আসলো আল্লাহ নবীর সঙ্গে দেখা করতে ফহাম্মদ ইদ আহিল্লাদা সে বলল যে তোমার ঈদের নাজমের কথা আছে এই আকাশের থেকে তারাকা পড়ে গেছে জিবলামের কাহিনী আছে তোমার মেয়েরাজের কাহিনী আছে এই সবগুলোকে আমি একটা কোনটাই আমি স্বীকার করি না থারল এবারে চিন্তা করে দেখেছেন আল্লাহ নবী কি পরিমাণ দুশ্মনী করেছে তার আপন জামাতা তার সঙ্গে এই আচরণ করেছে অপরাধ কি ছিল না শুধু আল্লাহদ্দিনের কথা বলেছিলেন আজকে যারা আল্লাহর দিনের কাজ করবে তাদেরকে খারী লোকেরা সম্মানই করবে নবী করিম তাদেরকে মোকাবিলা করা লাগতে পারে নেতৃবৃন্দকে অন্যায় অন্যায়ভাবে অযথা হয়রানি করা অযথা কষ্ট দেওয়া অযথা তাদেরকে নাজেহাল করা কাজ কি করবে না করবে না এটাই সারা পৃথিবীতে সকল যুগে হয়ে এসেছে এমন একজন সুন্দর ব্যক্তিত্বের জন্য মোকাবিলা করতে হয় ইসলামের কারণে যদি তাকে নাজেহাল করে তার মিডিয়া প্রপাগান্ডা করে এতে তার মানি আল্লাহর কাছে কমে যায় না বেড়ে যায় আলহামদুলিল্লাহ যাদেরকে দিলের কারণে দুঃশ্মী করা হয় দুষ্ট লোকগুলো যত দুশ্মনী করে আল্লাহ এবং সে প্রত্যাখ্যান করলো ফেরে দিয়ে দিয়েগুলো বললো তাকে তালা গেলাম যাও তোমার মেয়ে আমি আর চাই না এই কথা বলে ফসুল আল্লাহ আলাইহি কালিনাবেকা নবী কারণ সাল্লা সাল্লাম তখন স্বাভাবিক ভাবে কষ্টের তো অতিস্য এত বেয়া দবি ঠিক আছে আল্লাহ কাছে বলে ফেললেন যে আল্লাহ তোমার তো কত কুকুর আছে একটা কুকুর এর পিছনে লাগিয়ে দাও তোমার কত রকম কুকুর আছে একটা কুকুর তার উপরে সওয়ার করে দাও বলে ফেললেন উপস্থিত ছিলেন আবু তালে বলেন ইয়া মোহাম্মদ তুমি কি বলে ফেললে আবু তালেব জানতেন যে মোহাম্মদ সাল্লাহামের মুখের কথা হবে না এটা খবর আছে। আখবাহ ফেস করলো এবং বদা শুনছে এখন খবর হয়ে যাচ্ছে তার বাবাকে গিয়ে বলল আমি এই কাম করে আসছি আর মোহাম্মদ এরকম কথা বললেন তারপরে তারা দিকে চলে গেল গেলান সেখানে গিয়ে তারা একটা এলাকার মধ্যে যাপন করলো রাস্তার দিকে সিরিয়ার কাছে যখন পৌঁছলো বা রাস্তা দিকে রওনা করে দিল সন্ধ্যা হয়ে গেলে রাত্র হয়ে গেলে তারা রেস্ট নেওয়ার জন্য ঘুমানোর জন্য বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় অবতরণ করলো ফ আশাফা আলহিম রাহবাদ সেখানে পাশেই ছিল সিরিয়ার কাছাকাছি যেহেতু ওইখানে কিছু খ্রিস্টান আসে আছে। একটা খ্রিস্টান এসে বললো যে বিদেশি লোক যেন এসেছে তারা সিরিয়ার দিকে যাবে তারা সে তাদেরকে সতর্ক করলো বেলায় বাঘ ভালুক কিছু থাকে কিন্তু। তোমরা একটু কেয়ারফুলি ঘুমাবা তোমরা ভালো করে প্রোটেক্টেড হয়ে ঘুমাবা কারণ এই জায়গার মধ্যে বেলায় কিছু এরকম প্রাণী আসে সুযোগ পেলে তারা মানুষকে অ্যাটাক করে বসে ফক্লা আবুল্লাহ আসহাবিহি আগে সঙ্গে তার ছেলে শুধু নয় নিরাপত্তা থাকবে না কোন লোকাল এলাকার আপনার গ্যাং হাইওয়ে রবাররা এসে অ্যাটাক করে ডাকাতরা সব মেরে সাফ করে নিয়ে যেত কাজেই তারা মোটামুটি বড় একটা গ্রুপ যায় সাথে এবং সাথে কিছু অস্ত্র রাখে কোন জায়গায় এই কাফেলা সহকারে তাদেরকে যেতে হয় আবুল্লাহাব বলল যেও ও করাই কাফেলা রাত্রটা যখন এখানে আমরা রাত্রি যাপন করব, তোমরা আমাদেরকে একটু হেল্প করতে হবে আমাদেরকে একটু পাহারা দেওয়া লাগবে আমার ভয় আছে মোহাম্মদ আমার ছেলের ব্যাপারে বদা করেছে কোন কুকুর তার আল্লাহ কোন কুকুর এসে আমার ছেলেকে আক্রমণ করে প্লিজ সবাই একটু পাহারা দেওয়া রাত্রে আমার ছেলেটাকে ঘেরাও করে ফেলব তোমরা ঘুমাও বাপ বেটা হ্যাঁ আর আমরা চতুর্দিক থেকে আমাদের উঠ রেখে পেছন দিক দিয়ে আমরা পাহারা দেব কোনখান দিয়ে যেন কোন কিছু এসে তোমাদেরকে অ্যাটাক না করতে পারে ও আহ দাকু আর তারা সবাই ওতবার দিকে চোখে চোখ রাখলো যে ওতবার যেন কোন ক্ষতি না হয় কোনো কিছু তাকে আক্রমণ না কষে না করে দেওয়ার পরে অন্ধকার নেমে আসলো যখন একটা বিশাল সিংহ নেমে আসলো ধেয়ে আসলো সে এসে সবগুলোর চেহারা শুনলো এমনি করি চেহারা সঙ্গে মানুষ সবগুলা মানুষ সবগুলো এখন বেকুব হয়ে গেছে কোন অস্ত্র সসর কোনো কাজ লাগছে না সবগুলা ভয়ে পাংশু হয়ে গেছে আর এই সিংহটা একটা একটা করে সবার চেহারা শুকে সুঁকে সুঁকে সবগুলাকে ছেড়ে দিচ্ছে আর যে ওতবার চেহারা শুকলো তাকে গপ করে তার ধরে। কাঁধানে তাকে ফিনিশ করে দিলো। তার জীবন বাতি নিভিয়ে দিয়ে বাস আস্তে করে সে চলে গেল তাহলে আল্লাহ তালা নবী মোহাম্মদ সালামর কে কষ্ট দেওয়ার কারণে তার শাস্তি দিলেন কিনা পৃথিবীতে এখন যারা আল্লাহ নবীকে কষ্ট দিচ্ছে ইদানিংকার একটা খবর বোধ হয় আপনারা অনেকে দেখেছেন ইমেইলে হ্যাঁ যে কোন এক লোক এই পৃথিবীতে আল্লাহ নবী সালামকে ইনসাল্ট করে কিছু করেছিল তার মৃত্যু হয়ে গেছে এমন ভাবে হ্যাঁ সে জ্বলে গেছে পরিপূর্ণভাবে কিভাবে জ্বলে গেছে কেউ খবর এটা জানতে পারছে না এই খবরকে গোপন রাখা হচ্ছে তো আল্লাহ অনেক মজেরা দেখান তারপরে পৃথিবীর মানুষ শিক্ষা গ্রহণ করে না সীমালাঙ্কন করতেই থাকে তো এই তারকার কসম করার পরে ও নাজমে হাওয়া দাহাওয়া এই কথা বলার পরে আল্লাহ তালা এখন বলছেন মা দোল্লা সাহেব গাওয়া তোমাদের এই যে সাথী তোমাদের যিনি তোমাদের বন্ধু তোমাদের পাগল হয়ে গেছেন তিনি গণক হয়ে গেছেন তিনি ভুতে পেয়েছে বা উনি মিসগাইডেড কনফিউজ হয়ে গেছেন মা দোল্লা তিনি কখনোই বিভ্রান্ত হননি ও মাগাওয়া তিনি পথভ্রষ্ট হননি তোমাদের দিন থেকে পথভ্রষ্ট হয়ে গেছে বাপ দাদা ধর্মকে ছেড়ে দিয়েছে নষ্ট হয়ে গেছে এগুলো তোমরা বলো এগুলো কিছু হয়নি তিনি নিজের মনের কথা বলেন না মনের খাহেস মতো কথা তৈরি করে ছেড়ে দেন না ইনহুয়া ই বরঞ্চ তিনি যে সমস্ত কোরআনের কথা বলেন যে সমস্ত আয়াত তিনি নিয়ে আসেন যে সমস্ত সুরা হয় সেগুলো যখন তিনি আনেন এগুলো না ওনা নিজের রচনা করা না নিজের তৈরি করা কথা নয় ইল্লা ওনার কাছে নাজিল করা হয় পেশ করা হয় সেই ওয়াহী তিনি পেশ করেন সেই ওয়াহি থেকে তিনি আন ওনার কাছে ওহির মাধ্যমে আসে ওইটাকেই তিনি তোমাদের কাছে পেশ করছেন এই ওয়াহী আবার দুই রকম أحيانا الوحي متلو estos nicht. لنت تح pond Know Your Tag in mente ما Он vor Exister dessus? القرآن общемنا December some of your Makistas și something is asked haceaps uh This is not her Vahii but Samtionen by the Needa child and there's so much scripture there is a break of the Wahiy By which is the Wahiy With that animal three is Isabelle sお願いします Where's হাদিস বা সুন্নাহ প্রিয় নবী সাল্লা যে সমস্ত হাদিস বলেন যে আল্লাহ তালা এটা বলেছেন ওটা বলেছেন এটা ঠিক নয় এটা করো না সেটা না। এই কথাগুলো ওনার নিজের কথা নয় এগুলোও কার কাছ থেকে এসেছে আল্লাহর কাছ থেকে এসেছে এগুলোর মেসেজটা আল্লাহর কাছ থেকে এসেছে কিন্তু শব্দগুলো কার নবী করিম সাল্লা নিজের বাক্য এবং শব্দ কিন্তু এই বাক্য শব্দ হাদিসের মধ্যে যেগুলো আছে এ বাচ্চার ভিতরে শব্দের ভিতরে যে কথাটা আছে যে মেসেজটা আছে যে হুকুমটা দেওয়া আছে সেগুলো কার কাছ থেকে এসেছে আল্লাহর কাছ থেকে এসেছে আর কোরআন বক্তব্য এবং শব্দ কথা সবগুলো কার কাছ থেকে এসেছে আল্লাহর কাছ থেকে এসেছে পার্থক্য বোঝা গেছে তো এটা হলো কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য আর হাদিসের কুলসির পার্থক্য কি ওটা থাক এখন ওটা আপনারা ওলুমুল হাদিস থেকে জেনে নেবেন তাহলে এই আয়াতের মধ্যে আবিষ্কার যেমন আছে। তাছাড়া তিনি অন্য কোনো কথাও যদি বলে থাকেন সে কথাগুলো আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে সেগুলো নবী করিম সাল্লাহামের নিজের নয় কারণ শরীয়তের সমস্ত কথাগুলোই আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এটাই এখানে মেসেজ দেওয়া হচ্ছে এরপরে আল্লাহ এই কাছে এসেছে আল্লাহ ওনাকে দিয়েছেন না কার মাধ্যমে পাঠিয়েছেন মাধ্যমে পাঠিয়েছেন যার মাধ্যমে এই মেসেজ পাঠিয়েছেন সেই মেসেজারের নাম কি সালাতু আলাইহাতুসালাম আল্লাহ মাহু সাদিদুল কুয়া নবী করিম সালাম হাদিস হাদিসগুলো যে আল্লাহ তাল পক্ষ থেকে এসেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই একটি হাদিসে এসেছে সাহাবি আব্দুল্লাহ তনহু রসুল্লাহ সাল আলাইসালামের সবগুলো হাদিস তিনি লেখা শুরু করলেন তিনি বলেন সাহাবিরা যা ওনার থেকে শুনতাম নিষেধ করছে এই শোনো আমার হাদিস তোমরা লেখো না শুধু কোরআন লেখো নিষেধ করার কারণ হলো এই যে সাহাবাই কেন যদি কোরআনও লেখে হাদিসও লেখে আবার কনফিউশন তৈরি হয়ে যাবে কোনটা কোরআন হাদিস কোনটা কোরআন কোনটা হাদিস বুঝতে পারবেন না পরে হাদিস পড়া শুরু করবেন কোরআন মনে করে। এই জন্য কিছুদিন তিনি বললেন যে হাদিস না। খালি কোরআন লেখো পরে তিনি অ্যালাউ করলেন এখন হাদিস পারবে। তো পরে কেন অ্যালাউ করলেন সাহাবাই কেরাম কোরআন শুনতে শুনতে একটা আন্দাজ তৈরি হয়ে গেছে যে কোরআনের স্টাইল কিন্তু ভ্যারি ডিফারেন্ট হাদিস থেকে যারা আলেম আরবি ভাষা লেখাপড়া করেন তারা দেখবেন কোরআন এল বলার তরিকা শব্দ বাক্য চয়ন করার শৈল্পিক স্টাইল স্ট্যান্ডার্ড এটা হাদিস থেকে অনেক উন্নত কারণ কোরআন কার কালাম আল্লাহ তালার কালাম নবী করিম সাল্লা কালাম তো আল্লাহর কালামের মতো হবে না যদিও নবী করিম সাল্লাহ আসলামের কথাগুলো সাধারণ আরবদের কথা থেকে অনেক উন্নত কিন্তু সেটা তো আল্লাহর কালামের মতো হবে না আল্লাহর কালাম তো মানে টোটালি ডিফারেন্ট আর জানতেন না মুখস্থই করতেন বেশি তো সাহাবি আবদুলা আমর বলেন যে আমি লেখা শুরু করে দিলাম যাই তিনি বলতেন আমি সব লিখতাম বুঝতে পারতেন কোনটা করলাদা করেই লিখতেন আর আমি লেখে লেখে বললো সবই তুমি লেখো কেন ও রাসুল্লাহারুন্লাফিল কাদব তিনি তো মানুষ মাঝে মধ্যে উনি আবার রাগ গোসা হয়ে যান যদি ওই সময় যদি কাউকে ধমক দেন সেটাও তুমি লেখা শুরু করে দাও হ্যাঁ উনি রাগের বসে কোনো কথা বলে ফেলেছেন সেই কথাটা হয়তো আল্লাহ তালার শরীয়তের মুহাফিক নাও হতে পারে এদের তুমি সব সবকিছুই লেখা ওইটাকে ঠিক হলো তো ওনার কাছে কথাটা যুক্তিসঙ্গত মনে হলো ফু আনিল কিতাব তখন আমি ওনার হাদিসাল লেখলাম ওনার লেখা বন্ধ করে দিলাম বললেন উক্তি মা হক তিনি বলেন আর তুমি লেখো আমার মুখ দিয়ে আল্লাহ তালা হক ছাড়া কিছু বের করবেন না আমি রাগের মধ্যে বললে ওর হক কথাই বলবো কি মনে করছো তুমি ওই আয়াত তার প্রমাণ যে আমি যখন কিছু বলি আল্লাহর কাছ থেকে এসেছে এর মধ্যে কোনো সন্দেহ রেখো তবে দু কাজ কারবার ব্যাপারে আমি হক ছাড়া সেখানে অন্য কোন কথাবার্তা আমি বলে থাকি সাধারণত গুরুত্ব দিয়েছেন এই জন্য আমাদেরকে গুরুত্ব দিতে হবে তিনি বলেছেন তারাকুম আমিতাবুল্লাহ রাসৌলহি মা ইন তামা সক বি আমি তোমাদেরকে দুটো জিনিস রেখে গেলাম এই দুটোকে শক্ত করে ধরলে তোমরা কখনো কনফিউজ হবে না গুমরাহ হবে না বিভ্রান্ত হবে না সে দুটো হচ্ছে আল্লাহর কিতাব এবং আল্লাহ নবীর বাহাদিস এখন এই যে ওয়াহী এই বিশেষ করে কোরআন যে ওয়াহি এই ওয়াহিটা তো আল্লাহ তালা সরাসরি দেন না কিভাবে আসলো মক্কের কাফেররা বলো কোনখান দিয়ে আপনার হি আসে আমরা তো সেটা দেখলাম না কে আনি দেয় ও আল্লাহ তো থাকেন আর সে আজই কিভাবে আসে আপনার কাছে আপনি তো লেখা পড়া জানেন না লেখা পড়া আল্লাহ নবী করতে পারতেন না নামটা পারতেন না কারণ হচ্ছে আল্লাহ ওনাকে স্কুলে বা তাসা এগুলো শিখানো এই জন্য হয় নাই যে মক্কার কাফেররা যেন মনে করে নিজে বসে বসে ঘরে গোপনে আল্লাহ আল্লাহতালা নিজে ওনাকে আল্লাহর মাদ্রাসায় পড়িয়েছেন তার তারপরেও তারা অভিযোগ করেছে উনি নিজে রচনা করেন অথচ আল্লাহ বলেন তিনি তো আর নবী তিনি তো লেখাপড়া তোমরা দুই চার জনের সেরকম তো শিখেন নাই কিন্তু তাই বলে খবরদার লেখাপড়া জানেন না এই নয় কেউ যেন করেন মূর্খ না বলে না কার সমস্ত দুনিয়ার যত সৃষ্টি মাহলুক আছে সর্বশ্রেষ্ঠ আলিম আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সব সবচেয়ে বেশি শিক্ষিত করেছেন প্রিয় নবী সাল্লাই কারণ আল্লাহ তালা ওনাকে শিখিয়েছেন আল্লাহ তালা শিখানোর জন্য বলল তুমি তো লেখাপড়া জানো না তোমার কাছে তাকে শিখিয়েছেন ওই ফেরস্তা যাকে আল্লাহ অনেক শক্তিশালী করে বানিয়েছেন যাকে অনেক সৌন্দর্যময় করে বানিয়েছেন যার স্ট্রাকচার অনেক মজবুত হজরত জিব্রাহ আলী সরাতামকে আল্লাহ অনেক শক্তিশালী করেছেন আল্লাহ ওনাকে অনেক কুবদান করেছেন এবং এই শক্তিশালী ফেরিস্তা আল্লা মাহু ওনাকে শিখিয়েছেন এসে প্রথমে হেরা গুহায় এসে বললেন কিভাবে শিখালেন আপনার ওই রবের নামে যিনি আপনাকে যিনি সৃষ্টি করেছেন কি পড়বো আমি তো পড়তে জানি না আল্লাহ নবী উত্তর দিলেন তিনি ওনাকে জড়িয়ে ধরে আস্তে একটা চাপ দিলেন আস্তে না একটু জ্বরে এসেছিল চাপের কারণে নবী কবি জ্বর এসে গেল ভয় পেয়ে গেলেন কি দেখলাম পরিচয় দিচ্ছেন না তারপরে আবার বলেন একরা বিসিক আমি কি পড়বো আমি তো লেখাপড়া শিখি নাই আবার চাপ দিলেন আবার তিনি একই উত্তর দিলেন তিনবার এবার আবার চাপ দিয়ে বললেন এইভাবে পড়েন প্রিয়নী পড়া শুরু করে দিলেন পড়াশুরু করে দিলেন হ্যাঁ পরে যখন আবার ওহিনাজুল হাই নতুন করে তিনি তাহা থেকে ওনার সঙ্গে রিপিট করেন ভুলে যেন না যান যেন ভুলে না যান কোনটা কোন শব্দ মিস হয়ে যায় মুখস্থ করার জন্য। আমার দায়িত্ব হচ্ছে আপনাকে কোরআন জমা করে দেওয়া আমি আপনাকে সেই ব্যবস্থা করে দেব আপনি কোরআন ভুলবেন না তাড়াহুড়া করা দরকার না খালি মনোবেগ রিসিভ করতে থাকেন তাহলে আল্লাহ তাল্লাহ নিজের দায়িত্ব নিয়ে স্বয়ং জিবরাইল আলামকে যিনি আর আমিন যাকে আল্লাহ তালা রু উপাধি দিয়েছেন সমস্ত ফেরেস্তাদের মধ্যে যাকে আল্লাহ তালা সরদার হিসাবে সর্বশ্রেষ্ঠ ফেরস্তা হাজর জিবরাহলামকে আল্লাহ তালা পাঠিয়েছেন ওই পাঠানোর জন্য আল্লাহ নবীকে শিক্ষা দেওয়ার জন্য কাজে আল্লাহ সাদিদুল কুয়া তিনি অত্যন্ত শক্তিশালী ফেরিস্তা কেমন শক্তিশালী ফেরস্তা তার ব্যাপার ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলহী বলেন তিনি এমন শক্তি আল্লাহ উনাকে দিয়েছেন লুত আলহ সালামের কাউম যখন আল্লাহর নবী লুত আলাহালামের সঙ্গে বেদবি করল এবং যে দুই ফেরস্তা এসেছিলেন খবর দিয়ে সুন্দর বালকের কিশোরের রূপ ধরে তাদের সঙ্গে অপকর্ম করার জন্য আল্লাহ আজাব দেওয়ার জন্য হাতের মধ্যে উঠাই নিলেন এমনি করে নিচের থেকে উঠাই ফেললেন ইলা ইসামা নিজের পাখার পিঠের মধ্যে দুই পাখার দিয়ে এই গোটাহীম এত উপরে উঠে গেছেন আসমানের ফের তারা ঐ লুতামের কমের মধ্যে মানুষ জানোয়ার জন্তু যা ছিল তাদের কুকুর আওয়াজ তাদের হাঁস মুরগির চিৎকার এগুলো ফেরেস তারা শুনতে পেলেন আসমানে উল্টা করে জমিনে ফেরত দিলেন সেই লুহ দিয়ে এত জোরে নিক্ষিপ্ত করলেন এই জমিন তলিয়ে গেল আজকে লুত আলাহ সাল্লামের ওই এলাকার নাম কি আল বাহরুল বাংলায় বলে মৃত সাগর বাংলা কি বলে সাগর যে সাগরটা একটা মরা সাগর এটা কোন দেশে বর্তমানে তিনি এত উপরে নিয়ে যেতে পারলেন কত শক্তিশালী ও ক্যান সিদ্ধি আইদন আবসালাম আল্লাহ মুসা আসছিলেন আল্লাহ ওহির কোনো খবর নিয়ে জিবাহাম সেখানে দেখলেন যে ওই ওনার আশেপাশে ইবলিশ ঘুরি করছে এই ফিলিস্তিনের এই পাক জমিনের মধ্যে ঈশ্বা আল্লাহ ধারে কাছে ইবলকে দেখে চটকোনা মারলেন একটা মুভ করলেন পাখা দিয়ে হ্যাঁ ধাক্কা একটা মারলেন এক ধাক্কায় ভারতের এক পাহাড়ের মধ্যে আসে ইবল উপর হয়ে পড়লো কে রে বুঝেন তো আল্লাহ নবী হ আলাহ সাল্লামকে কষ্ট দিয়েছিল এবং ওনার হ্যাঁ কথা ব্যাধাবি দিলেন শুধু কান ফেটে গেল তারা ধুক করে লাফালাফি করে জমিনের মধ্যে মরে পড়ে সবগুলো একাকার হয়ে গেল ও কেন আমিন সিদ্ধিহি হুবুত আমবিয়া। চোখের দ্রুত যায় তার আগে তিনি পৌঁছে যান জমিনের মধ্যে তার আগে তিনি ছুটে যান আকাশের দিকে জমিন থেকে এরপরে আল্লাহ তালা এই জিব্রেলার সঙ্গে কথা বলেন অনেক শক্তির অধিকারী তিনি হ্যাঁ কি করলেন আবার বরাবর হয়ে দাঁড়িয়ে গেলেন বরাবর হয়ে গেলেন একদম সঠিক স্ট্রাকচারে তিনি কি করলেন অহুয়াবিল উফুকিল আলা তিনি দিগন্তের মধ্যে আকাশে দিগন্তে তিনি কি করলেন সেখানে অবস্থান গ্রহণ করলেন এই ক্ষেত্রে বিভিন্ন এসেছে কেউ কেউ যখন আসল রূপ নিয়ে নবী করিম সালাম কাছে এসেছিলেন সেই রূপের কথা বলা হয়েছে আল্লাহ তালা জিবরুল্লাহলামকে চেষ্টা তৈরি করেছেন সেই রূপে একবার তিনি দেখা দিলেন নবী করিম সঙ্গে দেখা হল কারণ হত জিবরুল্লাহাম নবী করিম সালামের কাছে এবং সমস্ত নবীদের কাছে কোন সুরতে আসতেন মানুষের সুরত ধরে আসতেন কারণ তিনি যদি অরিজিনাল সুরত ধরে আসেন তাহলে নবীরা ভয় পেয়ে যাবেন আশেপাশের লোকেরা তো ভয় পেয়ে যাবে এই জন্য মানুষের সুরতে আসেন্লামু আল্লাহু আলাইহা নবী করিমসালাম জানতেন বলছেন আপনার কাছে মানুষের সুরত ধরে আসি আমার অরিজিনাল সুরত কিন্তু এটা না এবং তিনি কোনো কোনো সময় দেহিয়া কালবি এক সাহাবি আসেন কোন কোন সময় আসতেন যে হাদিসে হাদিসে ওমারে আছে বিলের মধ্যে সাদা সুন্দর পোশাক পরে এসেছেন ফ্রেশ চেহারা কালো চুল কোনো ময়লা নাই শরীরের মধ্যে একদম ফ্রেশ আর সেই বলে যে একদম ফ্রেশ মানে হলো ফ্রেশ হলে তো আমাদের লোকাল কেউ চিনলাম না আর বহু দূরের থেকে আরব দেশে সফর করিয়া আসলে কয়দিনের রাস্তার পরে আসলে তো টায়ার্ড হয়ে যাবে জামাকাপড় ধুলো বালি লেগে ময়লা হয়ে যাবে সেটাও আবার একদম কি জিনিস আসলো না জিজ্ঞাসা করলেন মাল ইসলাম ইমান ইমান কি ইসলাম কি এসান কি আমাদের লক্ষণ কি সবগুলো হাদিস পড়ছেন না এই জিব্রাইল হাদিস সব বলে টোলে একদম আল্লাহনবী সামনাসামনি জিজ্ঞাসা করে চলে গেলেন সাহেবের তামসা দেখে কোন লোক আসলো এই প্রশ্ন করে ঘট ঘট করে আবার উত্তর দিলে বলে ঠিকই বলেছেন ঠিকই বলেছেন তা কয় রবা প্রশ্ন করে আবার অনেক ঠিকই বলেছেন তাহলে অনেক কিছু জানে লেখা নাই পরে আবার উনি চলে গেলেন চলে যাওয়ার পরে রাসুল উল্লাহাম বললেন তোমরা বুঝতে পেরেছ কেছিলেন মানিস কে জিজ্ঞাসা করতে আসছিল এতক্ষণ রাসুল্লাহ চিনতে পারিনি তো ব্যাপার কি ওনার সবাই থ হয়ে আসেন তিনি বললেন বুঝতে পেরেছি চেন নাই তিনি যে ব্রিল হাজার জিবরুল্লাহ আল্লাহ সাল্লাম আসিলেন কয়েকটি মৌলিক প্রশ্ন করে জিজ্ঞাসা করে আমাকে তোমাদেরকে অরিজিনাল শেপ এরকম না যখন বললেন যে আমার তো এরকম সেইপ না আমার সেপ তো অন্যরকম আপনার কাছে মানুষের সুরত ধরে আসি তো নবীকার সাল্লাম বললেন একবার আমাকে আপনার আসল সুরত দেখান দেখি কেমন দেখা যায় আপনাকে তো তিনি তখন দুইবার দেখালেন দেখা এই জমিনের বুকে আরেকবার ঘটেছে আকাশের বুকে ফাফিল ওফিল আলা জমিনে ঘটলো সেটাও কিন্তু একদম জমিনের উপর দিগন্তে মহাকাশে আর যে জানালার মতো ছিল আমি তো ওখানে উঠেছিলাম কেউ উঠছেন নাকি এখন এখানে আসেন কেউ হেরা উঠছেন মাশ আল্লাহ আবুল সাহেব কয়েক পাওয়া গেছে ওখানে উঠার মাঝে মাঝে শুধু পাওয়া যায় অনেক কষ্ট অনেক উপরে উঠতে হয় আল্লাহ তালা ওনাকে ওখানে লোকালয় ছেড়ে দিয়ে ঘরবাড়ি ছেড়ে ওখানে দীর্ঘ সময় বসে আল্লাহ সম্পর্কে ধ্যান করা চিন্তা করার একটা টেন্ডিসি ওনার ভিতরে তৈরি হয়ে গেল তিনি খাওয়া দাওয়া ছেড়ে এই মানে খেতে খাওয়া দাওয়া করে কয়েকদিনে যেন ওখানে চলে চলে যেতেন ওনার বিবি তখন মা খাদিজা রাজি আল্লাহ আনহা তো আল্লাহর নবী তো ভালো মানুষ কোনো কাজই ওনার অন্যায় করেন না বাড়ি ঘর ছেড়ে ওখানে বসে বসে কি করেন ওনার সঙ্গে তিনি ঝগড়া করলেন না যদি ওখানে যান কেন ঘরে থাকেন এমনি চাপাচাপি করলেন না কারণ তিনি জানেন এ লোকটা মহৎ তখনও কিন্তু তিনি নবী হিসাবে ঘোষণা হয়নি ওহিও আসেনাই তো মা খাদিজাকে আল্লাহ কি বুদ্ধি দিয়েছেন তিনি বাধা দেন নাই বরঞ্চ খাওয়ার দিতেন কিছু খাওয়া নিয়ে গেলে চিন্তা করলে একদিন দুদিন তিন দিন হয়ে গেলে আসেন নাই এখনো ওখানে থাকছেন তিনি তো তিনি আবার কয়েকদিন লেট হয়ে গেলে খাবার আবার নিয়ে মা খাদিজা নিজে ওখানে যেতেন কষ্ট করে মহিলা ওখানে উঠতেন খানা পানি নিয়ে এভাবে বেশ কিছুদিন চললো তারপরে তো একরাবিস রব্রিকাল খবর নিয়ে কে আসলেন জিব্রি আল্লাহিসাম আসলেন ওই পাওয়ার জন্য আল্লাহ তালা ওনাকে এনভায়রমেন্ট তৈরি করার জন্য ওইখানে নিয়ে গিয়েছিলেন সবার আল্লাহ তালাঈসা মুসা আল্লাহাম কোথায় পাহাড় হল সেই পাহাড়ে নিয়ে গেলেন তো সেখানে তিনি যখন ইব্রাহি জিব্রাহামকে কথা বার্তা উপলক্ষ্যে একদিন ওখানে তিনি আছেন হেরা গুহাতে আহ ফাতু জিব্রাইল উম মশ ফসাদ্দাল মা তিনি ওই গুহা দিয়ে গুহার জানালা দিয়ে দেখতে পেলেন পূর্ব থেকে পশ্চিমে গোটা দিগন্ত ব্যাপী আর ওনার ওই সময় ছয়শটা পাখা গোটা দিগন্ত ব্যাপী ছড়িয়ে আছে। কত পাখা জিবরুল্লাহামের ছয়শ পাখা এই অবস্থা থেকে বিশাল আকৃতি দেখে জলদি করে দৌড়ে আসলেন ওনার আসল রূপ বাদ দিয়ে মানুষের রূপ ধরে নবীকে ধরলেন উঠালেন বুকে জড়িয়ে ধরলেন ওনাকে স্বাভাবিক করার জন্যেয়াহুল গোবার কাছে থেকে দেখার সুযোগ পাওয়ার সুযোগ আল্লাহ তালা প্রিয় নবীলাম কে দিলেন হুস ফেরত আসলো বসলেন বললেন আমি তো কল্পনাই করতে পারিনি আপনার এরকম অরিজিনাল শেপ হতে পারে ফকাল মোহাম্মদ তিনি বললেন আমি প্রসারিত করেছিলাম সবগুলো আমার অবস্থান আল্লাহ আমাকে এই রকমই ছয়শ পাখা দান করেছেন কুল্লুজেন আমার এক একটি পাখার দূরত্ব হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত বিস্তারিত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নবী করিম সাল্লাম বললেন এরকম তোমার যদি এরকম সৃষ্টি হয় এ এক বিশাল মহাকাণ্ড এই তো মহান একটা ব্যাপার আমি আমার আল্লাহর সৃষ্টির অনেক বড় বড় কিছু আছে সেগুলোর কাছে আমি কিছুই না আমার সৃষ্টি একেবারে সহজ ওগুলার সঙ্গে তুলনা করতে গেলে আল্লাহ ইসরাফিল্লাম কে সৃষ্টি করেছেন ওনারও এরকম ছয়শটি পাখা আছে কুল্লু জিনা মিনহা কাদ্রা জমিয়া আজ নেহাতি আর ওনার আমার সবগুলো পাখা এক সঙ্গে করলে ওনার একটা পাখার সমান হবে ইসরাফিল আল ইসলাম ওনার কাজ কি সিংহায় ফুক দিবেন কয়বার দিছেন এখনো দেন নাই উনি কি করতেছেন এখন সিংহা নিয়ে এরকম করে আসেন এরকম করে ধরা আসেন যে ওনার ফুগুলো রেডি আছে গালের মধ্যে ফু রেডি নবী নবীকার হাজি বললেন তিনি সিংহা নিয়ে ফু সহকারে রেডি আছেন। কোন সময় আল্লাহ হ্যাঁ তারপরে তিনি বললেন যে সেই সেই ইসরাফিল জানো আল্লাহ তাকে এত শক্তিশালী করেছেন এত বিশাল করেছেন ওয়াই মিন মিনমা ফাতিল কদা তিনি এই এত বিশাল সত্তা নিয়ে ইসরাবিলাম আল্লাহ তালার ভয়ে এত ভীত হয়ে যান ভীত হতে হতে তিনি কোনো কোনো সময় আল্লাহর ভয়ের কারণে একটা ছোট চড়ুই পাখির সাইজে পরিণত হয়ে যান তিনি আল্লাহকে এত ভয় করেন তিনি আল্লাহকে এত মানেন তিনি আল্লাহর হুকুমকে এরকম সম্মান করেন চিন্তা করেন হাজ ইসরাফির কোন গুণা করেন তিনি আল্লাহর ভয় এত ভীত থাকেন আর আমাদের অবস্থা তিনি আবার দেখেছেন জিবাহামকে মুবিন এই কথাই আল্লাহ তালা বলেছেন যে মক্কার কাফিরদেরকে অন্য এক জায়গায় সরি নাকি। আল্লা বলেন যে তিনি পরিষ্কার ভাবে স্পষ্ট ভাবে দিগন্তে ওনাকে দেখেছেন এটা হলো এই দুনিয়ার দেখা আর একবার তিনি জিবাহামকে দেখেছেন শশরীরে আসল অস্তিত্ব সহকারে মুন তাহা সেদারতুল মুলতা কোন সময় গিয়েছিলেন মেয়েরা যে সমস্ত কি সিদের মানে আরবিতে বড়ই আর সিদ্রা মানি হলো বড়ই গাছ কুল বড়ই বলেন তো আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বড়ই বলেন বাংলায় অনেকেই আমাদের এলাকায় বড়ই বলে শুদ্ধ বাংলা হলো কুল এই বড়ই গাছ কুল গাছ কিন্তু সেই কুল এই কুল না অন্য কুল এই বড়ই সেই বড়ই না ওটা হচ্ছে সৃষ্টির শেষ সমস্ত গাছটি নূরে পরিপূর্ণ নয় বড়ই গাছ এই গাছের পরে হচ্ছে আল্লাহ তালার আড়স আর কোন সৃষ্টি নাই সৃষ্টির শেষ সিদ্ধ মন তাহা সেখানে জিবাহ আল্লাহ আপনার সঙ্গে আল্লাহ প্রাইভেট কথা বলবেন আমার সেখানে অ্যাক্সেস নাই এই ছিল মেয়াজ তো সেখানে জিবরুল্লাহ ইসলাম তখন অরিজিনাল সেইপে দেখা দিয়েছিলেন কোন নবীও দেখতে পাননি সব নবীর কাছে তিনি মানুষের সুরতে এসেছেন আসল সুরত নিয়ে তিনি আর আসেননি এরপরে আল্লা সেখানে একজন আরেকজন খুব কাছে আসলেন কতটুকু কাছে আসলেন দুইজন এই দুইজন কে কোন কোন রেওয়াতে আসছে আল্লাহ এবং তার নবী কোন কোন তাফসির এসেছে ওই মেয়েরাজের কথায় আল্লাহ এবং তার নবী খুব কাছে এসে গেলেন আর কোনো কোনো জায়গাতে আছে যে জিব্রই আল ইসলাম এবং উনি খুবই কাছাকাছি হয়ে গিয়েছিলেন অরিজিনাল শেপ আর যদি আল্লাহ হয়ে থাকেন এটার তফসিরের ওজন বেশি। তাহলে আল্লাহ তালাকে তিনি এত কাছে আসলেন যে কা বা কাউ সাইনে আউ আদনা দুইজনের মধ্যে দূরত্ব দুই ধনুক পরিমাণ ধনুক চিন্নিত আমরা তীর আর ধনুক তির সুটে ধনুক থেকে বৌ এরোট ইস টু ডিস্টার পার্টি রেওয়াজ ইব্রাহিম কোন কোনো রেওয়া আসে আল্লাহ তিনি আল্লাহ তালার এত কাছে হয়ে গেছেন ওই রেওয়াজ যদি নেওয়া হয় মেয়েরাজের রাতে এত কাছে হয়ে গেলেন এখন আল্লাহ তালাকে দেখলেন কি না। এত কাছে হলো যে দেখারই কথা মনে হয় না। এই জন্য ওনাকে জিজ্ঞাসা করা হলো একরা আয়তে উনি আল্লাহকে দেখছেন কিনা এখন করাম শরীফের অন্য আয়াত আসে যে ওনাকে দেখা যাবে না এই দুনিয়াতে কোথায় দেখা যাবে জান্নাতে দেখা যাবে আখরাতে দেখা যাবে লঙ্ তারা আনি মূস আল্লাহ সাল্লামকে বলেছিলেন কাজে দেখা হয় নাই এই কথাটাই অধিকতর প্রমাণিত তিনি অন্য হাদিস বলেন আমি দেখেছি তিনি তো নূর ওনাকে দেখব কেমন একবার বললেন নূর দেখেছি আবার বলেন তিনি তো নূর ওনাকে দেখবো কেমনি এই কি বিপরীত ধর্মী না দুইটাকে মিলানোর ব্যাপার সুযোগ আছে মিলানের সুযোগ আছে অর্থাৎ তিনি আল্লাহলা নূরের ঝলক দেখেছেন আল্লাহ আবৃত থাকেন আপন অস্তিত্ব সেটা আল্লাহ আল্লাহ আমাদেরকে নসিব করুন কিন্তু এই নূর নূরের ঝলক তিনি দেখতে পেয়েছেন কাছাকাছি হওয়ার কারণে এবং আরো কি কথাবার্তা মেয়েরাজ উপলক্ষে হলো এটা আমরা ইনশাল্লাহ নেক্সট জন্য রাখি এবার আমরা আপনাদের কিছু প্রশ্ন উত্তরের সুযোগ নেই এখন প্রশ্ন এসেছে এটা কি কিনা তার আগের সপ্তাহে মহিলারা যদি অজু করার পরে লিপস্টিক সহ পুরো মেকআপ করেন তাহলে নামাজের কোন ক্ষতি হবে কি নামাজ পড়তে লিপস্টিক পরা মেকআপ করা লাগে নাকি বাইরে যাইতে এগুলা লাগে নাকি বাইরে যাতে মেয়েরা এগুলা বাইরে যাতে ঠিক হবে না কারণ আপনার চেহারা যদি খোলা থাকে আর যদি মানুষ পর পরপুরুষ দেখে তাদের মনে ওয়াসওয়াসা আকর্ষণের তৈরি হয়ে যায় আপনার গুণা আল্লাহ ডবল হতে থাকবে কাজেই যদি লিপস্টিক লাগাইতে হয় আর মেকআপ করতে হয় স্বামীর সামনে ঘরে থেকে করে নিন এগুলা এখানে শখ মিটাই দিয়ে বাইরে যাওয়ার সময় এগুলো না লাগাইতে পারলেই ভালো তারপরে যদি মনে করেন কেউ লাগায় এটার কারণে চলে যায় না ওযু চলে যায় না ওজু যাওয়ার কারণে না কেউ কেউ সন্দেহ করতে পারেন যে থাকতে পারে তো সেই কারণে ওজু যেতে পারে এরকম ফতুয়া মজবুত করে দেওয়ার সুযোগ নাই আহ যদি কেউ করে তবে সেটা উত্তব হবে আর কি আমি কাজে থাকার কারণে যোহর এবং আসল আহ নামাজের সময় পড়ি জোহর এবং আসর জোহরের নামাজের সময় পড়ি এতে আমার আসর নামাজ আদায় হবে কিনা আমরা তো অনেকবার বলেছি বিষয়টি যে প্রত্যেক ওয়াক্তকে নিজের ওয়াক্তের ভিতরে পড়তে হবে এক অক্ট নামাজ অন্য ওয়াক্তে কারণ কিতা পাকে আল্লাহ তালা নামাজকে মমিনদের উপরে ওয়াক্ত সহকারে ঠিক করে ওয়াক্ত অনুযায়ী ফরজ করেছেন এক অক্ত নামাজ অন্য ওয়াক্তে পড়া যাবে না এটা হল জোনারেল হকন কিন্তু আপনার শুধুমাত্র বিশেষ অসুবিধার কারণে চারটা ওয়াক্ত নামাজকে আল্লাহ কিছু কনসিডারেশন দিয়েছেন যোহর এবং আসরকে এক জোড়া মাগরিব এবং এসাকে এক জোড়া হিসাবে কোন কোন সময় পড়ার সুযোগ আছে নবী করিমসাল্সালামে কিছু কিছু হালতে পড়েছেন জোহরকে আসরের সঙ্গে এক ওয়াক্তে অথবা আসরকে ইন অ্যাডভান্স জোহরের ওয়াক্তে পড়ে নেওয়া মাগরীবকে লেট করে এসার টাইমে অথবা এসাকে মাগিমের আগে অ্যাডভান্স পড়ে নেওয়া সফরের হালতে তিনি বেশি বেশি পড়েছেন কাজে সফরের হালতে এইরকম দুই উক্ত নামাজ এক পড়া যায় সফর না করলে কাজকর্মে ঠেকা অফিসে আদালতে চাকরি বাকরি কিছু ডিফিকাল্টি এগুলোর কারণেও কেউ কেউ কোনো কোন সকী এটা মত দিয়েছেন যে একদম নির্ঘাত যে নামাজ কাজা হয়ে যাবে পড়ার কোনো উপায় নাই, ডাক্তার অপারেশন করতেছে রুগীকে এখন কোন কোনো অপারেশন তো লেগে যেতে পারে তাই না শীতকালে তো তার আসতে পারবে নিশ্চিত কাজ হয়ে যাবে এরকম পরীক্ষার হলে ইউনিভার্সিটিতে আমাদের করে হয় অনেক দেশে বিশেষ করে হয়ে যায় আলহামদুলিল্লাহ যেহেতু নবী করিম কোনো সময় সহিমের হাজিস আছে। কোনো কোনো সময় তিনি মদিনাতে এরকম সফরের হালত ছাড়াও দুই অক্ষকে এক অক্ষে পড়েছেন প্রমাণ পাওয়া গেছে এইটার কারণে কারণে কোনো সময় পড়া যাবে এবং এটা আছে। আসে এরকম ঠেকার কারণে আপনার এটা দায় হয়ে যাবে এখন কিন্তু কেউ যদি মনে করে যে এরকম যখন আসে তো পাঁচ অক্টে পড়ে লাভ কি যখন আসে কি একসঙ্গে সবসময় পড়ি আর মাগরি পেসাকে একসঙ্গে পড়ি এটা ঠিক হবে না খবরদার যদি ওয়াক্ত পাইতে পারেন সফরের হালতে অবশ্য একটু ফ্লেক্সিবিলিটি আছে সফর ছাড়া যখন নিজের এলাকায় থাকেন মুকিম অবস্থায় এরকম করা ঠিক হবে না সিরিয়াসলি অসুস্থ হয়ে গেল কোনো কোন ফকির দৃষ্টিতে কনসিডারেশন আছে যে এত পেইন এত কষ্ট উজু করাও ডিফিকাল্ট এইরকম অসুস্থ হওয়ার কারণেও দুই ওয়াক্ত এক অক্ড়া যাবে এটার কনসিডারেশনও পাওয়া গেছে যদি সবাই একমাত্র কিছু কিছু আলেম দ্বিমতো করবেন তিনি যদি ফতুয়া দেন ওটাও ঠিক আছে আর সঙ্গে ঝগড়া শুরু করে কেমন তিনি যেটা বলছেন ওই ফতুয়াও ঠিক আছে এই ফতুয়ারও কোন বিষয়ে শরিয়াতে দুইটা মত আছে না নাই আছে এরকম দু মত আছে আবার এখানে খেয়াল রাখবেন যেন দুই অক্তের জায়গায় তিন অক্ত জমা না করেন যে জোহর আসল মাগরীব একসঙ্গে বলি এটা আসর মাগরীবেন কোনটা জোহর আসর এক জোড়া আর ফজর জোড়া বানান না এটা জোড়া হবে না ফজরকে আলাদা তার জায়গা মতে পড়তে হবে এইগুলো এই মশালাগুলো অনেক ক্ষেত্রেই অনেকের জানা নাই কেউ জানা থাকলেও দিমত পোষণ করবেন তো আপনারা বিশেষ করে পাশ্চাত্যে নরমুসলিম দেশে মশলা জানা থাকলে কোন সময় এমন ডিফিকাল্টি হয় এগুলো ওই সময় আমল করবেন যখন কাজা হয়ে যায় তো অনেকেই কাজা হওয়াটা বেশি খারাপ নাকি এরকম একতলাফ থাকলেও এই আমলের সুযোগ নেওয়াটা বেশি খারাপ কাজাটা বেশি খারাপ তো কাজে আপনি এই মশালা জানলে কাজা থেকে কি করলেন বেঁচে গেলেন কারণ কাজ করার কোনো সুযোগ শরীয়তে রাখা হয়নি আমার এক আত্মীয় আসছেন এবং এখনো করছেন কিন্তু ওনার এখন অর্জিত কিছু সম্পত্তি ওনার ছোট ভাইকে দিতে চাচ্ছেন এতে ওনার সাথে ওনার বাবা মার দ্বন্দ্ব শুরু হয়েছে আমার প্রশ্ন হচ্ছে বাবা মার এই ধরনের কাজ করা ঠিক কিনা এবং এই দ্বন্দ্বের কারণে বাবা মার মনে কোনো কষ্ট হলে গুণ হবে কিনা এক নম্বর হল যে বাবা মার এটা করা ঠিক না বাবা মা অন্যায় করছেন যিনি কামাই করেছেন সেই ছেলে যদি না দিতে চান তাহলে জোর করে অন্য ছেলেকে দেওয়া মা বাবা এটা অন্যায় কাজ করছেন তবে মা বাবা যদি ছেলেকে রাজি করেন বাবা তুমি তো মাসা আল্লাহ অনেক বেশি ইনকাম করেছ আমাদেরকে অনেক লুক আপ্টার করেছ তোমার মাসাল্লাহ অনেক সম্পত্তি আছে তুমি একটু সম্পত্তি দিলে তোমার ছোট ভাইকে দিতাম এর বুদ্ধি খরচ করে যদি ছেলেকে থেকে পারমিশন একটু নিয়ে নেন তাহলে মা বাবার জন্য এটা জায়েজ হতে পারে আর ছেলে পারমিশন না দিলে জোর করে নেওয়া মা বাবার জন্য জায়েজ হবে না আর ছেলে মা বাবা চাইলে যদি মা বাবাকে খুশি করার জন্য বলে যে এত বেশি না দিয়ে বাবা এতটুকু দেয় আপনারা খুশি হন তাহলে ছেলের আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি সবের অধিকারী হয়ে যাবেন এই মা বাবা দেওয়ার কারণে এটা তো দান খরাতে সব চারিটি শতকা সব হবে দ্বিতীয় মা বাবা খুশি হয়ে গেলে এটার অতিরিক্ত সব আরো পাওয়া যাবে এখন ছেলে যদি বলে যে আমার অনেক কষ্টের পরিশ্রমের জিনিস আমি দিতে চাচ্ছি না এটা ছেলে রাইট আছে শরীয়তে এবং এই না বলার কারণে যদি মা বাবা কষ্ট নেয় এবং ছেলে এর চেয়ে বেশি তাদের সঙ্গে বেদবি না করে এবং যে খেদমত করার কাজ আছে সে জারি রাখে এই কারণে ওনাদের মনে কষ্ট থাকলে ছেলের এতে কোনো গুণ হবে না এই আল্লাহ আল্লা তালা ছেলেকে কোনো শাস্তি দেবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা তো ইনসাফ কায়েম করবেন তাই না মা বাবা যদি একটু বে ইনসাফ করেন খালি মা বাবা তালে আল্লাহ আল্লাহ আসল মা বাবা ভুল করতেছে اللهم أنزل علينا رحمتك ولا تجعلنا من القانتين اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار ربنا تقبل منا إنك أنت السمير عليم وتبع علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحمة الله السلام عليكم ورحمة الله وبركاته